Epics of Glory presents बाल्यकाल पाठ्य बहु और नाना मुफिर कल्याण सूर्य सेन प्रीतिलता शुरू कर सम्राट अशोक किम्बा ग्लाडिएटर खेल তো রোমান জেনারেলসিকাস পর্যন্ত অনেক যোদ্ধার নাম আমরা সকলেই জানি এদের যুদ্ধ জীবনে ঘটে যাওয়া ছোট বড় অনেক ঘটনাও বয়ে পড়ে বা মুভিতে দেখে আমাদের হৃদয় দাগ কেটে গেছে তবে আশ্চর্যজনক হলেও সত্য আমরা অনেকেই হয়তো জানিই না যে বিশ্বের সামরিক ইতিহাসের সেরা জেনারেল একজন মুসলিম তিনি ছিলেন রসুল্লাহ আলহিসালামের একজন সাহাবি যার নাম খালেদ বিন ওয়ালিদ রাত শুধু খালেদ নয় রসুল্লা আলহ্লামের সকল সাহাবা এবং পরবর্তীকালে যারা সাহাবাদের সঙ্গ লাভ করেছেন তাদের সামরিক ইতিহাস অবিশ্বাস্য বললেও কম বলা হয় শুধুমাত্র ইমান কিভাবে এক একজন মধুচারী কুসংস্কার মানুষকে পৃথিবীর গতিপথ বদলে দেওয়া রাষ্ট্রনায়ক বা জেনারেলে পরিণত করে তা দেখা গেছে সাহাবা এবং তাবিদের ইতিহাসে আজ ইসলামের স্বর্ণযুগের এমনই একজন বিস্ময়কর নাম না জানা মুসলিম যোদ্ধার কথা আমরা আলোচনা করব যার বীরত্বের তুলনা শুধু মুসলিম কেন বাকি বিশ্বেই কম আছে আলী ওয়াসাল্লামের ইন্তিকালের পর আরব উপদ্বীপের বিরাট অংশ জুড়ে ধর্মত্যাগের ফিতনা দাউদাউ করে চলে উঠে রবিআল্লাহ আনহুর মত কোমল হৃদয় মানুষের অনমনীয় দৃঢ়তার ফলে ধর্মত্যাগের বিরুদ্ধে এক অসম যুদ্ধে নামে মুসলিম সেনাবাহিনী এমন কোন সাহাবা খুঁজে পাওয়া যায় না যিনি যুদ্ধে গ্রহণ করেন এদের নেতৃত্বের ভার তুলে আবুকর অন্যান্য সাহাবাদের তুলনায় পরে ইসলাম হাতে। তথা আল্লাহর তরবারি উপাধি দিয়েছে সাইফুল্লাহ তথা খালেদ বিন ওয়ালিদ সামান্য সেনা নিয়ে সব সেনাবাহিনীর বিরুদ্ধে অসাধারণ সব বিজয় লাভ করতে শুরু করে সমর ইতিহাসের সেরা সব পরিকল্পনার বীরত্বের ইতিহাস রচিত হতে শুরু করে খালিদ রাজিয়াল ছোট কিংবা বড় কোন যুদ্ধক্ষেত্রেই পরাজয় নামের কোন শব্দ খালিদের সাথে যায় না ধর্মত্যাগীদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ যুদ্ধটি হয় ভণ্ডনবি মুসাইলামার বিরুদ্ধে রক্তক্ষয়ী সে যুদ্ধের পর আরব উপদ্বীপের ধর্মত্যাগীদের ফিতনা প্রায় পুরো নিয়ন্ত্রণে চলে আসে আবু বকর রদিয়াল্লাহ আনহু এরপর খালিদকে তখনকার পরাশক্তি পারস্য সাম্রাজ্যে আক্রমণ করার কঠিন অ্যাসাইনমেন্ট এরই মধ্যে খালিদ বিন ওয়ালিদ দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন যুদ্ধে ক্লান্ত তার সেনা দলকে পারস্য আক্রমণের জন্য আদেশ না করে তাদের জন্য তা ঐচ্ছিক করে দেন ক্লান্ত যোদ্ধাদের অধিকাংশই বিশ্রামের অপশন গ্রহণ করে যেহেতু তারা প্রায় এক বছরের মতো সময় পরিবারের বাইরে যুদ্ধক্ষেত্রে কাটাচ্ছে খালিদ রদি আল্লাহ আনহু এমন পরিস্থিতিতে মদিনায় খলিফা আবুবকর রদি আল্লাহ আনহর কাছে আরো সেনা পাঠিয়ে চিঠি লিখেন আবুবকর রদি আল্লাহ আনহু তার উপদেষ্টাদের সাথে আলোচনারত ছিলেন এমতাবস্থায় খালিদের চিঠি তার হাতে পৌঁছে তিনি সশব্দে চিঠিটি পড়লেন যাতে সবাই শুনতে পায় চিঠি পাঠ করার পর আবু বকরু কাকা বিনিম নামে এক খবর পাঠান। পর আমর একানুদ্ধাজে সজ্জিত হয়ে কাছে হাজির হন খলিফা তাকে অবিলম্বে ইয়ামাই খালিদের কাছে যোগদান করার জন্য নির্দেশ দান করেন খলিফার সঙ্গীরা অবাক হয়ে জিজ্ঞেস করেন আপনি কি এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে সেই সেনাবাহিনীর শক্তি বাড়াতে চান যার অনেক শূন্যই বিশ্রামে আছে আউবকর রিয়ামু কিছুক্ষণ কাকা বিন আমরের দিকে তাকিয়ে জবাব দেন সে বাহিনী পরাজয় বরণ করবে না যে বাহিনীতে এই তরুণের মতো যোদ্ধা থাকবে কাকা খালিদের বাহিনীতে যোগদান করার জন্য বিদ্যুৎ বেগে ঘোড়া ছুটিয়ে দেন খালিদের পত্রের প্রেক্ষিতে আবুবকর রাজিয়াল আমরকে একা পাঠানো খালিদ কিছুটা বিস্মিত হলেও চিন্তা মুক্ত ছিলেন কেননা আবুবতা সম্পর্কে তিনিা একদল সৈন্যের সাথে তুলনা করা হয়েছে কখনো মুসলিম সেনাবাহিনীর অগ্রবর্তী দলের নেতা কখনো বা গতিময় অশ্বারোহী টহল দলের নেতা কখনো সম্মুখ যুদ্ধে ডুয়েল লড়াইয়ে কাকা অসামান্য ক্ষিপ্রতা ও বিরক্তের স্বাক্ষর রাখেন তবে তার প্রতিভার সবচেয়ে সেরা প্রমাণ তিনি দেখান শিকলের যুদ্ধে পারসে মুসলিম সেনাবাহিনীর প্রথম বড় যুদ্ধ হলো এই শিকলের যুদ্ধ যা কাজিমা নামক স্থানে সংগৃত হয় মুসলিম সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য দাস্ত মেইসানের গভর্নর ও এক লক্ষ দীর্হাম মূল্যের ক্যাপ পরিধানকারী জেনারেল হরমোজ তার বিশাল সেনাবাহিনী নিয়ে হাজির হয় তখনকার দিনে পারস্যের সেনা কমান্ডারদের র্যাঙ্ক এবং সম্মান নির্ধারিত হত ক্যাপের মূল্যের ভিত্তিতে পাঁচশো এক হাজার থেকে শুরু করে বিভিন্ন দামি ক্যাপ ছিল র্যাঙ্ক আর এর ভেতর সবচেয়ে দামি ক্যাপটি ছিল এক লাখ দীর্হামের হরমুজ ছিল এই এক লক্ষ দীরহাম ক্যাপ জেনারেল তার সামরিক দক্ষতা ছিল পারস্য বাহিনীর ইতিহাসে ঈর্ষণীয় হরমুজ যুদ্ধে পারস্যের যুদ্ধের পূর্বতন ট্রেডিশন অনুযায়ী তার সৈন্যদেরকে গ্রুপে গ্রুপে ভাগ করে পরস্পরকে শিকলের সাহায্যে জুড়ে দেন এর ফলে সুবিধা হল এই যে প্রতিপক্ষ বাহিনীর পক্ষে বুজ্য ভেদ করে ঢোকা ভীষণ কষ্টকর হত এবং তারা সহজে সেকলের ঘেরাওয়ের ভেতর আটকে পড়ত ছাড়াও পারস্য সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে পালাবার চিন্তা বাদ দিয়ে বাধ্য হয়ে মরণপন যুদ্ধ করত শিকলের যুদ্ধের আগে সমগ্র আরব উপদ্বীপে এবং সমগ্র পারস্যে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহুর বীরত্ব গাঁথা ছড়িয়ে পড়ে মানুষের মনে এই ধারণা গেঁথে বসতে থাকে যে যে যুদ্ধে খালেদ রাজি আল্লাহ আনহু থাকবে সেখানে প্রতিপক্ষের পরাজয় যেন অনিবার্য আর সেজন্য যুদ্ধের নিয়ম ভেঙে এক ভয়াবহ পরিকল্পনা আটে যুদ্ধ শুরুর আগের দিন সে তার অন্যান্য জেনারেলদের নিয়ে পরিকল্পনা করে পরদিন সে খালিদকে অস্ত্রহীনভাবে খালি হাতে দ্বৈত যুদ্ধের আহ্বান জানাবে খালিদ কাছে এলে আগে থেকে লুকিয়ে থাকা কয়েকজন চৌকশ ঘোট সাওয়ারের একটি দল অতর্কিত আক্রমণ করে তাকে হত্যা করবে খালিদকে হত্যা করতে পারলে মুসলিম সেনাবাহিনীর মনোবল নষ্ট হয়ে যাবে আর তখন তাদের সমূলে নিশ্চিন্ন করে দেওয়া হবে পরিকল্পনা মত যুদ্ধের দিন অতর্কিত আক্রমণকারী বাহিনী প্রস্তুত হয়ে থাকে সবকিছুই প্রস্তুত তাদের পরিকল্পনা মত তবে আল্লাহ আলমিন যেখানে কোরআনে বলেছেন তারাও ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করে আর আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সেদিন সকালে আবারও তা প্রমাণিত হয় তার বাহিনী থেকে বেরিয়ে খোলা ময়দানে এসে খালিদ রাজি আল্লাহ আনহুকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায় কালেদ রাজা আল্লাহ আনু সে আহ্বানে দিয়ে এগিয়ে আসেন প্রথমে অস্ত্র সহ দ্বৈত যুদ্ধের সূচনা হয় উভয়ে উভয়কে মরণপন আঘাত করতে থাকে কিন্তু একে অপরের আঘাত এড়িয়ে যেতে সক্ষম হন উভয় মহান যোদ্ধা পরস্পরের নৈপুণ্যে বিস্মিত হন এক সময় হরমুজ অস্ত্র ফেলে খালিদ কে খালি হাতে কুস্তি লড়বার আমন্ত্রণ জানায় খালিদ রাজি আল্লাহ মাহনুষ আমন্ত্রণ গ্রহণ করেন لن نحيد ابدا نحيد عن فطر ايماني دربنا درب قويم دربنا درب قويم بالهدى القراني لن لن نحيد ابدا لن عن خطى ايماني لربنا درب قويم لربنا درب قويم بالهدى القراني سائر في طريق الحق يا جند و سائر في طريق الحق يا جند و جند الله কুস্তি শুরু হওয়ার সাথে সাথে হরমুজ চিৎকার করে তার গোপন বাহিনীকে সাহায্যের জন্য আহ্বান জানায় খালেদ কিছু বুঝে ওঠার আগেই পারস্যের অশ্বারোহী একটি দল তাদের ঘিরে ফেলে অস্ত্র হাতে খালেদ ফেলেন তাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করার পরিকল্পনা করা হয়েছে কিন্তু ততক্ষণে কিছুই করার নেই এমনই এক সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই সময় দেখতে পায় মুসলিম সেনাবাহিনীর এক ভোরসাওয়ার বিদ্যুতের মতো এগিয়ে এসে চোখের পলকে হরমুজের গোপন বাহিনীর তিনজনের গরদান উড়িয়ে দেন সামান্য সময়ের ভেতর বাকি অন্য কয়েকজনও এই যুবকের আঘাতে মৃত্যুর কলে ঢলে পড়ে এই যুবকই হলেন আবু বকরের পাঠানো একজনের সেনাবাহিনী কাকা বিন আমর কাকা হরমুজের সাথে খালিদের কুস্তি শুরু হওয়ার পরেই চারিদিকে চোক রাখতে শুরু করেন এবং গোপন বাহিনী বেরিয়ে আসার ষড়যন্ত্র বুঝতে পেরে তিনি দ্রুত খালিদের সাহায্যের জন্য এগিয়ে আসেন সেই পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এত জরুরি ছিল যে তিনি অন্য কাউকে ব্যাপারটা বুঝিয়ে বলে তার সাথে এগিয়ে যাবার আহ্বান জানানোকেও সময় অপচয় বলে ভাবলেন আর এভাবে আল্লাহ তার তরবারিকে কাকা এর ক্ষিপ্রতার মাধ্যমে রক্ষা করেন মুসলিম বাহিনী আল্লাহবল ভেঙে পড়ে পারস্যার মুসলিম তা দিয়ে কয়েক দজন ব্রেভ হার্ট ধরনের চলচ্চিত্র তৈরি করা সম্ভব নিজের দক্ষতাকে প্রচার করতে চাইলে তার নাম ও খ্যাতি আরও ছড়া তৈরিতে কোন সন্দেহ নাই তবে তিনি খ্যাতির জন্য লড়াই করেননি কোনদিনও তার লড়াই ছিল কেবল আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য আর তাই ব্যক্তিগত বীরত্বে ভরা তার জীবনে তিনি কোনদিন এসব কৃতিত্বের জন্য গৌরব বোধ করতেন না সমরাঙ্গনের বাইরে লাজুক ও মুকলুক ধরনের এই অনন্য অসাধারণ ব্যক্তিটি যুদ্ধের বাইরের সময়টা আল্লাহর ইবাদতে ঘোড়ার পিঠে তার তরবারির ছায়ায় যেমন ক্ষিপ্র ছিল তার জীবন ততোধিক গোপন ও নীরবে তিনি অস্ত্র ঝরাতেন আল্লাহর কাছে প্রতিটি রাতের নিখোঁশ কালো আধারে আল্লাহরবুল্লা আলমিন এই অসামান্য বীর যোদ্ধাকে জন্নাতুল ফেরদাউস্লাভের ধন্য করুন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ